রহমানুর রহিম করুণাময় দয়ালু আল্লাহআর পক্ষ থেকে কিতাব এটি একটি কিতাব যার আয়াতগুলো বিশদ ভাবে বর্ণনা করা হয়েছে কুরআন অর্থাৎ এমন কুরআন যা আরবিদাতা নন আর ভয় প্রদর্শক কিন্তু অধিকাংশ মানুষের মুখ ফিরিয়ে নিল ফাহুমা সুতরাং তারা শুনেই না তারা বলে আমাদেরকে ওয়াকরুন। আর আমাদের কর্ণসমূহে সিপি রয়েছে এবং আমাদের ও আপনার মধ্যে একটা পর্দা রয়েছে অতএব আপনি আপনার কাজ করুন আমরা আমাদের কাজ করছি তোমাদের মাহবুদ একই মাহবুত অতএব তারই প্রতি একাগ্র হয়ে যাও আর তারা পরলোকের প্রতি অবিশ্বাসীন আহ আমানু পক্ষান্তরে যারা ইমান এনেছে যা কখনো শেষ হবার নয় উল আপনি বলে দেন তোমরা কি এমন আল্লাহর প্রতি অবিশ্বাস করছো যিনি জমিন কে সৃষ্টি করেছেন ফি ইয়াউমাইন দুই দিনে ওয়া তাজাআলুনা লাহু আন্দাদা আর তোমরা তার শরীক সম্পوست করছো জালিকা রব্বুল আলামিন যিনি সারা বিশ্বের প্রতিপালক ওয়া জালা ফিহা আর তিনি জমিন কে সৃষ্টি করেছেন রাওয়াসিয়া পর্বতমালা মীন সাউকিহা তার উপরের ভাগে ওয়া বারাকা ফিহা এবং তাতে উপকারী পদার্থ সমূহ স্থাপন করেছেন তাতে এর অধিবাসী ব্যবস্থা করে দিয়েছেন এটা জিজ্ঞাসুগণের জন্য পূর্ণ বর্ণনা অতঃ্পর আসমানের প্রতি মনোনিবেশ করলেন আর তা তখন ধূম্রব ছিল অথবা অনিচ্ছাই হোক উভয়ে বলল আতাই না আমরা সানন্দে উক্ত আদেশাবলীর জন্য প্রস্তুত রয়েছে। তিনি সৃষ্টি করলেন তদুপযোগী নির্দেশনা আর আমি সুশোভিত করলাম আসামা আদুনিয়া এ নিকটবর্তী আসমানকে বিমাস নক্ষত্র রাজি দ্বারা এবং তাকে সুরক্ষিত করলাম এটা মহাপরাক মহা জ্ঞানীর ব্যবস্থাপনা মুখ ফিরিয়ে নেয়ার আমি তোমাদেরকে এরূপ বিপদের ভয় প্রদর্শন করছি মিথলাপদ আদ ও সামুদ কমের উপর এসেছিল ইদা যখন তাদের নিকট রসুলগণ আগমন করলেন দিক হতে ওয়ামেন খালিম এবং তাদের পশ্চাৎ দিক হতেও আল্লাহ আল্লাহ মিন্ন আর কারো উপাসনা কর তারা বলল লাউ আমাদের প্রভু ইচ্ছা করলে ফেরেস্তাগনকে পাঠাতেন সুতরাং আমরা তো অবিশ্বাস করছি যা দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে মান মান দু মিন্ কৌয়াতুন সে ব্যক্তি কে যে আমাদের চেয়ে অধিক শক্তিমান তারা কি লক্ষ্য করেনি যেহুম যে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন তাদের চেয়ে ক্ষমতা অস্বীকার করতেই থাকল সুতরাং আমি তাদের প্রতি করলাম রি এক প্রচন্ড বায়ু ফি আইয়ামিন এমন দিনে যা অশুভ ছিল যেন আমি তাদেরকে উপভোগ করিয়ে দেই। দেব অপমান কর আজাবের দুনিয়া এই প্রার্থী জীবনে বলে আদাবের আজাব আরো অধিক অবমাননা করুম সরুন আর ওই সময় তারা কোনো সাহায্যই প্রাপ্ত হবে না বা আমা সামুদু আর ওই যে সামুদ সম্প্রদায় না হুম অনন্তর আমি তাদেরকে পথ প্রদর্শন করেছিলাম হাবব কিন্তু তারা পছন্দ করেছিল আল আমা বিপদকে আলাল আল হুদাব পরিবর্তে পথের পরিবর্তে অতঃপর আপাদ মস্তক তাদেরকে পাকরাও করল আজাবিল হুণ অবমাননা কর আজাবের বিপদ হীমা কানুই এক তাদের অপকর্মের দরুন দিলাম আল্লাহর শত্রুদেরকে ইলান না দিকে অতঃপর তাদেরকে থামানো হবে চক্ষু সমূহ এবং চর্মসমূহ বিমা কান তাদের তখন। তারা সশ অঙ্গ প্রত্যঙ্গ সমূহকে বলবে সাক্ষ্য কেন প্রদান করলে যিনি প্রত্যেক বাকশীল পদার্থকে বাকশক্তি প্রদান করেছেন এবং তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন ইউন तुम। धारणा कर আল্লাহ তোমাদের বহু কার্য সম্বন্ধে অবগত নন আর তোমাদের এই ধারণা সম্বন্ধে করেছিলে সেটাই তোমাদের সর্বনাশ করেছো অনন্তর তোমরা ক্ষতির মধ্যে পড়েছো আর আমি তাদের জন্য নির্ধারিত করে রেখেছিলাম করোনা কিছু সংখ্যক শয়তান সহচর ফলে তারা তাদের দৃষ্টিতে সুশোভন করে তুলেছিল তাদের প্রতিও আমার তাদের প্রতিও আল্লাহ বাণী পূর্ণ হয়ে রইল ফি উমামিন ওই সমস্ত লোকের সাথে যারা অতীত হয়েছে তাদের পূর্বে মিনাল না বল তাতে হট্টগোল বা দিয়ে দাও লাগলি বোন খুব সম্ভব তোমরা জয়ী থাকবে সুতরাং আমি উপভোগ করার আমি উপভোগ করাবো আল্লাফের কঠিন করবো সমূহের শাস্তি এটাই আল্লাহর শত্রুদের শাস্তি আন্নাফ তাদের আর সেই কাফেরা বলবে রব্বানা হে আমাদের প্রভু আরিনা আমাদেরকে দেখিয়ে দেন আল্লা দিনা আবহাওয়া যারা আমাদেরকে বিপদগামী করেছিল সেই কাফেররা বলবে রব্বানা হে আমাদের প্রভু আর তাহা দামিনা আমরা তাদেরকে আমাদের পদতলের দলিত করবো ইয়াকুনা মিনাল আসফালিন যেন তারা উভয়ে খুব অপদস্থ হয় নিশ্চয় যারা স্বীকার করেছে যে অবতীর্ণ হবে আল্লাহ তোমরা ভয় করো না দুঃখ করোনা আপেসির আর তোমরা সেই বেহেস্তের প্রতি সন্তুষ্ট থাকো আল্লা যার প্রতিশ্রুতি তোমাদেরকে প্রদান করা হতো আমরা তোমাদের সঙ্গে ছিলাম জীবনেও এবং পরলোকেও থাকবো ফিহা এবং তোমাদের জন্য তাতে তা বিদ্যমান আছে মাং যা কিছু তোমাদের বাসনা হবে আর চাইবে তাও নজুলান এটা মিন গারিগুর রাহিম ক্ষমাশীল করুনাময়ের সন্নিধান হতে আহসান আর সেই ব্যক্তি অপেক্ষা কার কথা অধিকতর উত্তম হতে পারে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন এবং নিজেও নেেন মুসলিম আমি আবেশানুবর্তীগণের অন্তর্ভুক্ত আছি আর সমান নয় আল হাসান ইহিয়া আহাসানো আপনি সদ ব্যবহার দ্বারা প্রতিরোধ করুন আপনার সাথে আর এটা সে সকল লোকের ভাগ্যেই ঘটে যারা অতি অটল চরিত্রবান भाग्य जटे भाग्यवाना मन शय प्रकार तब आल्लाश्रय्थनासह श्रवण करी आलि महाज्ञानी আর তার নিদর্শনাবলীর মধ্যে নাহারু রাত্র এবং দিবস ওয়াস কমারু এবং চন্দ্রি আর চন্দ্র কেউ না সেই আল্লাহ তালাকেই শেষ দা করো আল্লাহ যিনি এই নিদর্শন সময় সৃষ্টি করেছেন ইং ইয়াহু তাহুদ করতে চাও তারা তার পবিত্রতা বর্ণনা করে থাকে এবং তারা ক্লান্ত হয় না जख बिस्टि बर्षण कर स्फी होन्ना নিঃসন্দেহে যারা বক্রত অবলম্বন করে আমার আয়াত গুলো সম্পর্কে তারা আমার থেকে লুকায়িত নয় নার। আচ্ছা বলতো যে ব্যক্তি নিক্ষিপ্ত হবে তোমাদের যা ইচ্ছা করে নাও তিনি তোমাদের সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করছেন ইন্নাল্লা দিন যারা এই কুরআনকে অস্বীকার করে তাদের নিকট পৌঁছে এবং এটাহী তার সম্মুখের দিক হতে আর না তার পশ্চাদ দিক হতে তাংলন এটা নাজিল করা হয়েছে মিন হাকিম হামিদ প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর সন্নিধান হতে আপনার সম্পর্কে সেসব কথাই বলা হয় আপনার প্রভু মাগুফের বড়ই ক্ষমাশীল আলীম এবং যন্ত্রনাময় শাস্তিদাতা হু আর যদি আমি এটা আকে করতাম আরবি রসুল আপনি বলে দিন আমানু। এ কুরআন ইমান ইমানদারগণের জন্য তো ভুদান পথ প্রদর্শক নিরাময়কারী তাদের কর্নে সিপি রয়েছে এবং কুরআন তাদের জন্য অন্ধকার আর আমি মুসা কে কিতাব প্রদান করেছিলাম তখন তারা তাতেও মত বিরোধ করেছিল আর যদি একটি বাক্য পূর্ব হতে নির্ধারিত না চরম মীমাংসা পৃথিবীতে হয়ে যেত ইম লাফি সাক্ষিম আর এরা এখন পর্যন্ত এ সম্বন্ধে দোদুল্যমান রয়েছে মানে আমিলা সোয়ালি হান যে ব্যক্তি নেক কাজ করে তার নিজের হিতের প্রভু বান্দাদের প্রতি জুলুম করেন না ই একমাত্র আল্লাহর করা যায় অবগতি डे बल আর তারা সকলে উধাও হয়ে যাবে মা কান এরা যাদেরকে পূর্বে উপাসনা করতো এবং বুঝতে পারবে যে মা তাদের জন্য কোথাও মুক্তির উপায় নেই উন্নতির আকাঙ্ক্ষায় আর যদি তাকে কোনো দুঃখ স্পর্শ করে তবে সে আশাহীন আশাহীন ও আস্থাহীন হয়ে পড়ে তখন সে বলে হ আর আমি কিয়ামত সংগঠিত হওয়ার ধারণাও করি না আর যদিও আমাকে আমার প্রতিপালকের সমীপে উপস্থিত করা হয় অনন্তর শীঘ্রই আমি এই অবিশ্বাসীদেরকে তাদের সমস্ত কার্য অবশ্যই জানিয়ে দেবান উদ্দিন এবং তাদেরকে আস্বাদন কঠিন শাস্তি আর যখন কোন বিপদ তাকে স্পর্শ করে তখন সে খুব লম্বা চৌড়া প্রার্থনা করতে থাকে কুল আপনি বলে দেন তোমরা তাকে অবিশ্বাস করো মান আদল্লিমান তবে এমন ব্যক্তি অপেক্ষা কে অধিক ভ্রান্তির মধ্যে হবে হুয়াফি শিকাঈদ যে দূর দূরান্তের বিরোধিতার মধ্যে রয়েছে আমি অচিরেই তাদেরকে দেখিয়ে নিজেদের মধ্যে আন্নাফুল হাকু যে এই কুরআন সত্য আওয়ালামিকা আপনার প্রতিপালকের এই বাণীকে যথেষ্ট নয় যে আন্নাকুল শাহিদ তিনি প্রত্যেক বিষয়ে সাক্ষী রয়েছেন আলা তারা সন্দিহান তাদের প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়া সম্বন্ধে আলা স্মরণ রেখো তিনি প্রত্যেক বস্তুকে বেষ্টন করে আছেন।